মিডিয়া থেকে প্রকাশিত খিলাফার যুব খিলাফাতে প্রকাশিত মুজাহিদ বোনদের আমি প্রথমেই যে বিষয়ের উপর জোর থাকাটা দিব তা হলো আপনারা নিজেদের আনুগত্যের ব্যাপারে সবসময় সতর্ক ও সত্যবাদী থাকবেন আনুগত্য হলো বিজয়ের একটি মাধ্যম যাদের মাঝে আনুগত্যের অভাব থাকবে তাদের দিয়ে কখনো সফল হওয়া যাবে না এবং নিজ নিজ দায়িত্বশীল ভাইদের ব্যাপারে সবসময় উত্তম ধারণা রাখুন সকল প্রকার খারাপ ধারণা থেকে বেঁচে থাকুন বলেন তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয় কত ধারণা হলাম বলেন তোমরা কু ধারণা থেকে বিরত থাকো কেননা তা সবচেয়ে বড় মিথ্যা মুখারি ও মুসলিমে আমি বাংলার বাংলাতে স্বামীর প্রিয় ভাইদেরকে আরো যে বিষয়ে তা হলো জামাত যারা এখন বাংলায় বিচ্ছিন্ন পক্ষ থেকে নিযুক্ত বাংলা প্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখতে হবে কেননা এই বিচ্ছিন্নতা বিভিন্ন রকমের হিসনা তৈরি করে যাচ্ছে যার প্রভাব কমান্ডে পড়ে থাকে আমি এই বিষয়ে সকল ছোট ছোট করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে অনেক লোক আমাদের মাহিত ভাই বোনদের গ্রেপ্তার হতে থাকে তারা তাদের জীবনকে নিরাপদ মনে করে সচেতন তাদের জন্য বা কষ্ট করা কখনই অযথা বিষয় নয় বরং এটা শুন না আপনারা কি وششوه وفمود المتوهزة حقنا لكي دود في جيد يجب أن تكون باري منافيد المتوهزة تدير باري الله سلامه وتعالى أعدى الله له لهم جنة تجري من تحتها الأنهار خاردين فيها ذلك الفوز العظيم ترى تدرسة وشككة তারা খুব সহজে জ্ঞানের মজনে চলে আসবেন আর যদি শহীদ হবেন এবং জানতে চলে যাবেন অথচ তাদেরকে কোন প্রকার কষ্ট স্পর্শ করবে না এবং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 বহু ধরনের বিপর্যয় ও সংকট এসেছে কঠোর নির্যাতনে তার নির্যাতিত হয়েছেন নির্বীনে তারা শেয়ারিত হয়ে উঠেছেন শ্রীমন্ত সৈন্য মহানদী ও তার فَتَصْبِرُوا تَسْتَجِيبُ لَهُ هَيّ بوله حتطاب قرئتيكم وكنا لله شاكر وانا نذل ونكون بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الله يسلمك يا شيخه আমি অবশ্যই তোমার দিক কে পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুধা জানো ও মালের ক্ষতি এবং ফল ফসলিনের মাধ্যমে তবে সু সংবাদ্যশীলদের একসঙ্গে আল্লাহ শত্রুরা আমাদের কিছু ভাইকে গ্রেপ্তার ও শহীদ করে আমাদের ছাড়িয়ে নিতে যাচ্ছে। তাদের তারা বলে আমাদের ভাইয়েরা এখন শত্রুভঙ্গ হয়ে গেছে ও হে আল্লাহ শত্রুরা তোমাদের ধ্বংস যা তোমাদের না আছে কোন সাহায্যকারী না আছে কোন রক্ষাকারী আর জালিনদের কোন অভিভাবক সুরা সাহায্যকারী নেই তিনি কোন সাহায্যকারী নেই সুরাস নয় আছে ইনশাল্লাহ খুব দ্রুত বাংলায় থাকতের অবস্থা খুব সকীর্ণ হয়ে আসবে সেদিন তোমাদের কেমন লাগবে যখন আমরা বদলা নিব তোমাদের থেকে যখন তোমাদের পাশাপাশি ভাইরা তোমাদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য খুব আগ্রহ অপেক্ষা করছেন ও বাংলা শত্রুরা তোমরা কি জানো তারা কারা তারা এমন মানুষ যারা রক্ত দেখাতেই আনন্দ পায় তারা আপনাদের ভাই করা হয় এবং শব্দ জানেনা সকল জন্য নিতে বাধা দিচ্ছে কিসের জন্য অপেক্ষা করছেন আপনাকেই তো তুলবে বিশ্বের সকল স্থানের মুজাহিদিন মুসলিম ও দৈন হেফাজতে বোন তোমাদের কি হলো যখন আল্লাহর প্রতি বের হওয়ার জন্য তোমাদের বলা হয় তখন মাটি জড়িয়ে ধরো পরিবর্তে দুনিয়া জীবনে পরিদৃষ্ট হয়ে গেলে আল্লাহ শত্রুদের পর আঘাত করুন আপনার যদি একটি গাড়ি থাকে তাহলে তাগুতির ও তাদের সহযোগিতায় যেখানে দাবেন চাপা দিন অথবা ছোট আমরা সত্যের উপর নজর রাখুন এবং সুযোগ পেলে তাদের উপর কঠিন আক্রমণ করে পাঠিয়ে দিন আমরা দয়া করি আমরাও আপনাদের প্রচেষ্টা কবল করুন